প্রশংসা মন্ত্রী নবী মোহাম্মদ মুস্তা অনেক অনেক গুরুদ এবং কলাম পোষিত হোক আমরা ধারাবাহিক ভাবে সংশয়ের নিরসন বা কিছু সমস্যার এমন বিষয় যেটাতে বাহ্যিক দৃষ্টিতে সমস্যার মনে হয় সেসবের উত্তর এবং প্রতি উত্তর জানার চেষ্টা করে সে সমস্ত বিষয়টির মধ্যে আজকে যে বিষয়ের আলোচনা করা হবে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে লাম আজহাবি হওয়া কত বড় অপরাধ আমরা দেশে যখন তখন কোন সভায় শুনতে পাই যে সে লামাজ বা তারা লামাঝাবি এবং এই কথা বলার পর যেন ওই লোকটার সাথে আর কোন সম্পর্কই নাই সম্পর্ক করা যাবে না খুব খারাপ মানুষ এ ধরনের একটা চিন্তা ভাবনা ঢুকে যায় আসলে এই লামাজ কি জিনিস এটা কতখানি অপছন্দনীয় না আসলে অপছন্দনীয় নয় এ সম্পর্কে আজকে আলোচনা করা ইচ্ছা করেছি ইনশাল্লাহ আলোচনার শুরুতে একটি কথা বলে দিতে চাই যে বর্তমান যুগে কিছু শব্দের পরিভাষার যুদ্ধ চলছে যে সমস্ত পরিভাষা ব্যবহার করা হচ্ছে মিডিয়ায় রাজনৈতিকভাবে আরো কিছু কিছু ক্ষেত্রে সেই পরিভাষা বা শব্দের ব্যাখ্যা কি ওর ব্যাখ্যার পরিধি কিছু বলা হচ্ছে না কিন্তু বলে দেওয়া হচ্ছে যেমন বলা হয় উগ্রবাদী বলা হয় আতঙ্কবাদী বলা হয় বলা হয় মৌলবাদী কিন্তু উগ্রবাদী কে কি কি কাজ করলে উগ্রবাদী হয় তার কোনো ব্যাখ্যা নেই মৌলবাদী কি জিনিস কি কি কাজ করলে মৌলবাদী হয় কি কোন বিষয়গুলো আপত্তি করা হয় এর কোনো ব্যাখ্যা নেই বলা হয় मानवाधिकार मानवाधिकार की जिन गार मन की क्या कर ले मानवाधिकारे विपरीत है गाय एक बार उग्रवादी आतंकवादी छाप लेगे जाए सहज ना गोटा जीवन ओर समस्या বা হচ্ছে এখন এরকম কিছু শব্দের লড়াই চলছে আমার মতে লামি শব্দটাও এরকম ওটা রাজনৈতিক ক্ষেত্রে কিছু মানুষ ব্যবহার করছে কিন্তু এখানে ধর্মিক ধর্মীয় লোকেরাও এরকম শব্দ ব্যবহার করছে বাংলাদেশের মানুষদের মধ্যে বাঙালি ভাষী মানুষের মধ্যে মাধাব মানে মানুষ মনে করে ধর্ম এটা সাধারণ অর্থ মনে করে আসল অর্থ কি পরে বলছি সাধারণ মানুষ মনে করে মাঝাব মানে হচ্ছে ধর্ম নাকি আর তার সামনে যদি আপনি লা বলে দেন তাহলে হয়ে গেল লা মাঝাব মানে মাঝাবই নাই ধর্মই নেই কোন মানুষের মাথায় যদি এই কথাটি ঢুকাতে পারেন যে এই লোকটা ধর্মই মানে না তাহলে মানুষটার কাছে আর কেউ কি ভিড়বে ওর কাছে কেউ আত্মীয়তা করতে যাবে বন্ধুত্ব করতে যাবে তো ঠিক সেরকমই একটা শব্দের লড়াই এই বিষয়ের সম্পর্কে আছে মানুষ কাউকে লাভি বলে দিল তার সাথে সাথে সেই লোকটা সমাজের মন্দ হয়ে গেল কিন্তু লামাজহাবিটা কি কাকে লাভি বলা হয় মাঝহাত কাকে বলা হয় কেউ যদি না মানে তো এর অপরাধ কতখানি এর কোন বিবেচনা এবং কোন ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাই আমাদের এই প্রসঙ্গে মাঝাব শব্দটির অর্থ জানা দরকার মাঝধাব থেকে মাঝাবি আর সেখান থেকেই লাভ মাঝহ শব্দটির অর্থ আসলে আরবিতে কি এই অর্থটি জানা দরকার তারপরে আমরা বিষয়ের আসল আলোচনায় আসবো ইনশাল্লাহ মাহাব শব্দটি জাহাবা জিহাবান এখান থেকে এর উৎপত্তি হয়েছে যদি একে মাসদার মিমি নেওয়া হয় তার মানে হয় কোথাও যাওয়া যাওয়ার অর্থে ব্যবহার হয় আরবি বেকরণে যদি জার্ফে জামান কিংবা মাকান নেওয়া হয় তাহলে এর অর্থ দাঁড়াবে যাওয়ার স্থান যেখানে মানুষ বারবার যায় তাকে মাঝহ বলা হয় এই শব্দের যদি অর্থ আবিধানিক রূপে দেখা যায় তাহলে রেসানুর আরব আরবি শব্দকোষের এক বিশেষ এবং বিরাট বিস্তারিত শব্দকোষ তাতে এর অর্থ লেখা হয়েছে কয়েকটি অর্থ লেখা হয়েছে মাধহবের তার মধ্যে একটি হচ্ছে অজুখানা কেন অজুখানাকে মাধাব বলা হয় যেহেতু সেখানে মানুষ কি করে বারবার যায় এমনকি শৌচালয় হাম্মামকেও মাঝভাব বলা হয়েছে মাহাবের আরেকটি মানে হচ্ছে তরিকা বা পদ্ধতি মাঝহের আরেকটি মানে হচ্ছে উৎস ও আসল মাঝহের আরেকটি অর্থ এসেছে বিশ্বাস ও ধর্ম দেখা যেতে পারে আরব প্রথম খন্ড তিনশো চুরানব্বই কিন্তু এই অর্থ কি বা মাঝহাবী বলা হয় কিন্তু আসল অর্থ এগুলোই এখন যে অর্থে মানুষকে মাঝহাবি বা একটা শব্দের ষড়যন্ত্র বা শব্দের স্নায়ুযুদ্ধ এর মধ্যে আসে তবে মাঝাব এবং লাঝাব বিপারটা কি যদি দেখা যায় তাহলে মাল ফিশার হে মুখত ইমাম মালিক রহমাতুল্লা আলাই বা তার মাঝহা উপরেখিত একটি বইয়ে লেখক সেখানে স্পষ্ট করে বলছেন যে মাঝহাব শব্দটির আসল অর্থ হচ্ছে কোন রাস্তা পথ বা যাওয়ার স্থান কিন্তু ধীরে ধীরে এই শব্দটির অর্থ একটা অন্য রূপ ধারণ করে একটা বিশেষ রূপ ধারণ করে সেটি হল এই যে কোন মুজাহিদ ই পন্ডিত ইসলামের গবেষণা করে যে সমস্ত বিধিবিধান তিনি বের করেন সেই সমস্ত বিধিবিধানকে বলা হয়। যারা সেই সমস্ত বিধিবিধানকে ফলো করে তাদের মাঝহাবী বলা হয় অর্থাৎ ধরে ইমাম আবু হানি পারহমাতুল্লাহ আলাই তিনি ইসলামের একজন পণ্ডিত ছিলেন তিনি ইসলামের পন্ডিত্য লাভ করে করেছেন গবেষণা করেছেন গবেষণা করার পর যে সমস্ত মাসলাম এবং বিধি বিধান তিনি বের করেছেন তার গবেষণার যেগুলো ফল সেই সমস্ত মাসলার উপর সেই সমস্ত বিধানের উপর যদি কেউ চলে সেগুলাকে মানে তাহলে তাকে বলা হবে মাঝহ মানার লক তাহলে এ কথার দ্বারা স্পষ্ট হচ্ছে যে যে ব্যক্তি কোন এক ইমামের কোনো এক ইসলামের পণ্ডিতের মাসলা মাসাইলগুলিকে দিনের ক্ষেত্রে সবসময় মেনে যায় তাকে বলা যেতে পারে মাঝার আর যে ব্যক্তি এরকম কোন এক নির্দিষ্ট ইমামের মাসলা মাসাইলগুলো সর্বক্ষেত্রে না মেনে একাধিক মাঝাবের কিংবা সরাসরি কোরআন এবং সুনতের বিধানগুলো সে যদি মানে তাকে বলা যাবে কি লাভ जमाज हाबी मानूष आख कर मुसलमान ना मुसलमान ना कि धर्मी मानुष ना कम्यूनिस्टर्मी मानसा लामाज हि कथाटिन এখানে এই মাঝহাবী আর কোন ধর্ম এবং বিধর্মী নয় বরং যে ব্যক্তি কোনো মাঝধাবী আর যদি কোন মানুষ এরকম কোন ইমামের যে কথাটিকে প্রকল বলা হয় যদি কেউ না করে বরং সে একাধিক পন্ডিতগণের রায় এবং তার পরামর্শ এবং গবেষণা নিতে পারে বা সরাসরি কোরআনতের উপর আমল করে তাহলে তাকেই বর্তমানে বলা হচ্ছে কি এখন আমাদের এটা জানা দরকার যদি কোন মানুষ কোন ইমামের তলিদ না করে মানে পুরোপুরি অন্ধানুসরণ না করে বা তার সমস্ত বিধিবিধানকে যদি জীবনের সব ক্ষেত্রে চূড়ান্ত মনে করে না করে বরং কোরআন সুননতের ফেসলাকে সরাসরি নিতে চায় কোন ইমামের কাছে না গিয়ে তাহলে সে কি অপরাধী না না অপরাধী নয় আমরা সেটাই আজকে আলোচনা করব। একটু আগে বিষয়টি শুরু করার আগে একটি কথা বা একটি সংশয়ের নিরসন হওয়া দরকার সেটি হলো এই অনেকের ধারণা এই যে আমরা সাধারণ মানুষ ইসলামের কোথায় কি বিধান আছে না আছে এটা আমরা কেমন করে জানব যদি আমরা একজন পণ্ডিতকে না ধরি ঠিকই আছে কিন্তু একজন পণ্ডিতের সমস্ত কথাই পণ্ডিত সুরাহা নিতে পারবো না যদি একজনকেই মানা হয় তাহলে তাকে বলা হয় মাঝাবি বা সেটাই হলো সেটাই হলো কোন মাঝধাব অনুসরণ করার মানে আচ্ছা আমরা যখন কোথাও সিদ্ধান্ত নিতে যাব বা ফটুয়া নিতে যাবো একজন সাধারণ মানুষ আমি জানি না বলে তাহলে আমি ইমামকে গিয়ে বলব বা সেই ইসলামের আলেমকে গিয়ে বলব ভাই ইসলামের সমাধান বলেন কিতাব ওসুলতে গিয়ে সে এর সমাধান বলেন উনি যদি ঘুরে ফিরে কোন তার সমাধান বলেন তাহলে ভুলটা তো তার এবং এই সমস্যা যেটাকে মানুষ মনে করা হচ্ছে না কোন সমস্যা নেই আর সাধারণ মানুষ ফটুয়াফর জিজ্ঞাসা করতে যাবে আলেমের কাছে বলবে কোরআনতে কি আছে আর সেই আলেম থেকে ইমামের কথা শোনায় বা কোন কথা শোনায় তাহলে সেখানে সমস্যা ওই তৈরি করছে অথচ কোরআনত আছে তবে এ কথা মনে রাখা দরকার এমনও কিছু ফটুয়া ফেয়েদ বা মাসালাম হতে পারে যেটা কেতাব শূন্যতে নেই তাহলে তার দেখা কি হবে তখন কার কথা মানব তখন আমরা কোন এক বিচক্ষণ পন্ডিতের এরকম ইনামের কথা মানতে কোন আমাদের অসুবিধা নেই যার কথা এবং যার মন্তব্য কোরআন এবং শূন্যতের কাছাকাছি হবে আমরা সেই আলোচনায় আসি যদি কেউ এরকম কোন এক মাঝাবকে অর্থাৎ মালেকি হাম্বালি বিশেষ করে এই চারটি মালধাবের কেউ যদি অনুসরণ না করে পুরোপুরি এবং সে কোরআন ও সুন্নত অনুযায়ী নিজের জীবনযাপন করতে চায় তাহলে সে গুণাগার বা সে দোষী বা অপরাধী না অপরাধী নয় আমরা জানার চেষ্টা করব এক নম্বর এর সাধারণ উত্তর হল আশা করা যায় ইনশাল্লাহ কোন দোষ নেই কারণ একটি লোক তখনই আপনি দোষনীয় করতে পারেন তখনই আপনি ওকে মন্দ বলতে পারেন যখন সেই ইসলামের দৃষ্টিতে তখনই মন্দ বলতে পারেন সেই ইসলামের উল্লংঘন করবে করবে মানবে না। এখন আমরা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোন এক মা এরকম মানেন না অথচ এটা কোরআনে আছে আপনি কেন মানেন না তাহলে সে অপরাধী হতে পারে কিন্তু আল্লাহ তালা কোরআন মজিদ পুরোপূর্ণ পরিপূর্ণরূপে অবতীর্ণ করেছেন দিনকে কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ আমি আজকের দিনে তোমাদের নিয়ামত পূর্ণ করে দিলাম সেই পূর্ণ ধর্মে আর পূর্ণ কোরআন মসজিদে কোথাও তো কোন মাঝাব অনুসরণ করার তো দূরের কথা কোনো মাঝাবের নাম আছে কি আপনারা তো হাতে কেউ থাকতে পারেন যদি তার না থাকে তাহলে সেটা আমি মানি না বা ওইটাই আমাদের আসল রূপ পাওয়া দরকার ছিল যেখানে কোরআন মজিদে কোনো মাধাব মানার আয়াত নেই কোনো আদেশ নেই তাহলে আমি আবার মাধাব মানতে যাচ্ছিলেন माधब ना मान क्या अपराधी संक्षिप्त कल प्रथम पॉइंट मजिदे क्या आदेश नहीं आदेश आधार ही नहीं मानस के पृथ्वी नबी सल्लाम पर पृथ्वी बेचे थके माधा अनुसरण कर যদি মাধাবেরই অনুসরণ করতে হবে আল্লাহ তালা কোরআন করেছিলেন দ্বিতীয় পয়েন্ট মাঝাব মানা মাঝাব না মানা কোন অপরাধ নয় এর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এবং তার জীবনী আল্লা রসুল সাল্লা সাল্লাম তার ধর্মকে তার উপর আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তিনি পূর্ণভাবে পৃথিবীতে অবশ্যই পরিপূর্ণরূপে প্রচার করার পরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল সাল্লা বুনিয়াতে বেঁচে ছিলেন সময় হয়েছিল সেই সময় আল্লাহ করেছেন তিনি ব্যাখ্যা দিয়ে গিয়েছেন সমাধান দিয়ে গেছেন সেই সমাধানের মধ্যে একটি সমাধানে তিনি বলছেন যে তারাক্তু ফি কুমাই আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম তোমরা পদ হবে না যখন যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটি বিষয়কে একরে ধরে থাকবে একটি হচ্ছে আল্লাহর কিতাব দ্বিতীয়টি হচ্ছে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের শূন্য আবিস্ত্রীকে থেকে ইমাম মালিক ইমাম মালিক তার মত্তা বয়ে বাহি আলী কাউলফি কাদরে বন্দিত করেছেন যদি কোন মজহাবের অনুসরণ করার প্রয়োজন হতো বা ছিল তাহলে আল্লাহ রসুল্লাম সেটা না বলে কি পৃথিবী থেকে চলে আর যদি আর যদি প্রয়োজনই ছিল যেমন আল্লাহ রসুল সাল্লা অসুখ পারেননি তখন তিনি কাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন আবু বকর আল্লাহ আহমুকে তিনি যখন কোন যুদ্ধে যেতে পারেননি তখন কোন সাহাবিকে কি করেছিলেন তার ইস্তোলা ইস্তলা তার পরিবর্তে তিনি তাকে পাঠিয়েছিলেন এখন উন্মতের মধ্যে শ্রেষ্ঠ লোক হচ্ছেন আবু বকরি আল্লাহ যদি আল্লাহ রসুলের পর কারো এরকম অনুসরণ করাটাকে জরুরি হতো বা ভালো হতো তাহলে আল্লাহ রসুল অবশ্যই তার এরকম একজন সাহাবিকেই অনুসরণ করতে বলতেন কিন্তু দুঃখের কথা চার খলিফা এবং তারপরে আরো জন আশারায় মুবাসারা যাদেরকে বলা হয় যাদেরকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি বলা হয় তাদের নামে কোনো যদি ছিল তাদের নামে কিন্তু অনুরূপ উসমান এবং আলী রাজি আল্লাহ তেত্রেও কোনো মা নেই তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম স্বয়ং যে নসিরত করে গেছেন সেখানে কেতাব এবং শুননতে অনুসরণের পথে এসছে সেখানে কোনো। कारो अनुसर पॉइंट सब चाहते भलो कारसुल्ला उत्तम शतब्दी हमार शत शतर आसपर से शतब्दी रूप देखते जा তাহলে যেগুলো স্বর্ণ ইসলামের দৃষ্টিতে সেই সমস্ত শতাব্দীতে মাঝহ আলাই আল্লাহ করেন এম আবু হানিফা আহমতুল্লাহ আল এর জন্ম তারিখ হচ্ছে আশি হিজড়ি মৃত হচ্ছে একশো পঞ্চাশ হিজড়ি মালিক রহমতুল্লাহ আলাই নব্বই কিংবা তিরানব্বই জন্মগ্রহণ করেছেন আর তার মৃত্যু হয়েছে একশো তার মৃত্যু হয়েছে মানা হয় তার জন্ম হয়েছিল একশো চৌষট্টি হিজড়িতে আর তার মৃত্যু হয়েছে দুইশ একচল্লিশ তাহলে প্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জন্ম হয়েছিল আশি হিজড়িতে আশি হিজড়িতে জন্ম হওয়ার সাথে মাঝহা তৈরি হয়নি অবশ্যই তিনি লাভ করেছেন যখন থেকে তিনি দশ তাদ্রিসের কাজ করেছেন তখন থেকে তার মাঝহাবের শুরু হতে পারে যদিও ইতিহাস এরকম বলে না ইতিহাস বলছে চার শত হিজড়ির পূর্বে কোন মাঝাবি ছিল না এ কথা হুজতুল্লাহ বালেঘাটে শাহ অলিউল্লাহল বর্ণনা করেছেন আমরা যাই না আমরা বলতে যে এই যে ইমাম ইমামগণের জন্ম এবং মৃত্যু দেখলেন তাহলে চার মাঝধাব কে হতে হতে দুইশো একচল্লিশ হিজড়িতে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেন অর্থাৎ অবশ্যই তিনশো হিজড়ি পর্যন্ত চার মাঝধাব আসতে আসতে সময় লাগে আর প্রথম মাঝভাবটা তৈরি হতে হতে কম করে হলে একশো বছর সময় লাগে আল্লাহ রসুলের মৃত্যুর পর আর যে শতাব্দীকে বলা হচ্ছে স্বর্ণ শতাব্দী বা উত্তম শতাব্দী আল্লাহ রসুল সেখানকার তখন তো ইমাম আবু খানিফার জন্ম হয়নি তখনও তো ইমাম সাপে ইমাম মালিক ইমাম আহমদ বিন্বাল রহমতুল্লাহ আলহ আজমাইন কারও তো জন্ম হয়নি তাহলে যখন তাদের জন্ম হয়নি আর ওই সমস্ত লোকেরা ওই পৃথিবীতে ছিলেন তাই ছিলেন উত্তম শতাব্দীর লোক তাই ছিলেন সবচেয়ে ভালো লোক আর তাদের মাঝেই কোনো মাধাব ছিল না তাহলে কি তাদের অপরাধী বলা যাবে না ওরা যদি ওইরকম ব্যক্তি রকম লোকদের না বলা যায় তাহলে বর্তমান যুগেও যারা ওইরকম পথ অনুসরণ করে চলতে চায় ওদের মতো জীবন জীবনযাপন করতে চায় বিনা মাঝাবের কোনো মানে বেয়াজালে থেকে তাহলে তাদেরকে কেন অপরাধী বলা হবে चिंता कर तृत्य पॉन्टी सामने रख ला सामने चतुर्थ एक पॉन्टा करूबी प्रसिद्ध हादसे अल्लाह रसुल्लम यहुद ख्रीसाना बहत्तर फिर तयक्त আর আমার উম্মর ফিট ফিরকায় বিভক্ত হবে মানে আল্লাহ রসুলের ফিরকা আমার উম্মত সত্তরের চাইতে বেশি ফিরকায় বন্টিত হবে কুল্ল হুম্লা ফিরকা ওয়াহেদা সবাই জাহান নামে যাবে একটি ছাড়া जहां नाम दल टी दल जरा आज के दिन आई राम जीवन जापन करना आलै आज आज जारण जारब এই নীতির উপর যারা পৃথিবীতে বসবাস করবেন তারাই কোথায় যাবেন বলেন আবু হানিফ আবু রহমে জানলাতে যাবেন বা ইমাম শাহিদ মালেক বাহমাল তাদের কোন একজনের মাল্যে জানলাতে যাবেন এ কথা বলেছেন বলছেন আমি যার উপর আমার সাহাবাগঞ্জ যার উপর আছেন আর শাহাবাদের যুগের কোন মাঝাব ছিল তাহলে দেখা যাচ্ছে যে যারা আল্লাহ আমার তাদের পথটাই বেশি সঠিক ধরেই প্রমাণ দিচ্ছে সেজন্য চিন্তা করার দরকার আমি ওই জন্য আগেই বলেছিলাম যে মনে হচ্ছে একটা শব্দের লড়াই চলছে পরিভাষার লড়াই চলছে এদেরকে ঘৃণা করার জন্য মানুষ যেন এদেরকে ঘৃণা করে সেই জন্য একটা এমন শব্দের ব্যবহার করা হচ্ছে এমন পরিভাষার ব্যবহার করা হচ্ছে মনে হচ্ছে এরা সবচেয়ে জঘন্য অথচ দরিল প্রমাণের দিক দিয়ে তাদের কোন জঘন্যতা প্রকাশ পায় না শেষে একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই সেই কথাটি স্বয়ং একজন বিশেষ মাধাবী ব্যক্তি যেটা ইমাম আবু হানিফা একজন ব্যক্তি বা পন্ডিত ব্যক্তি বলা যাবে না তিনি বিশেষ পন্ডিত ছিলেন যার নাম হচ্ছে সবাই যারা হানাফি মাঝহ বই পুস্তক তারা এই নামটি তাদের কাছে পরিচিত তিনি তার একটি বই যার নাম হচ্ছে সারফ আইন আইন সেই বই তিনি এক জায়গায় স্পষ্ট কয়েকটি কথা বলছেন যেটা আমাদের মানুষকে জানা দরকার এবং সেটা চিন্তা করা হাম্বাল আল্লাহ কারো প্রতি জরুরি করেননি আল্লাহ তালা কারো এটা আদেশ করেননি যে সে হানাফি হবে বা সাথেই হবে বা মালে কি হবে বা হামবালি হবে এটা আল্লাহ তারা কারোর উপর জরুরি করে নেন যদি কারো উপর জরুরি না করেন এই জিনিসটি তাহলে আমরা জরুরি মনে করছি এবং যারা এটাকে জরুরি মনে করে করেনা তাদেরকে আমরা খারাপ কেন মনে করছি আলোচনা আমার প্রায় শেষ সংক্ষিপ্ত আকারে আলোচনার সারাংশ হলো এই যে বর্তমান যুগে যারা চার মাঝাবের কোন এক মানে না তাদেরকে লাগে বলা হয় বা বলা হচ্ছে এবং তারা যে যেহেতু কোনো মাঝহব মানে না সে কারণে তাদেরকে খুব ঘৃণা করা হয় সমাজে তাদেরকে ইসলামের দৃষ্টিতে খুব নোংরা মনে করা হয় তাদের সাথে বন্ধুত্ব উষা বসা বিমা সাদী এরকম অনেক কিছুই মানুষ সমস্যা করছে বা দেশে হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে যদি দেখা যায় তাহলে লাহাবি হওয়া মানে কোন চার ইবের মধ্যে কোন এক ইমামের পুরোপুরি অন্ধানুসরণ অন্ধানুসরণ না করা ইসলামের দৃষ্টিতে কোন অপরাধ নয় কোন দোষ নয় যেমন না তো কোরআন মজিদে আল্লাহ তালা কোন মাঝহা মারার কথা বলেছেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অন্যদিকে সাহাবাদের যুগ এবং তাবেইনদের যুগ ছিল মাঝহ থেকে একটা খালি যুগ আর সেটাই ছিল স্বর্ণযুগ তারা যদি মাঝভাব না মারার কারণে দোষণীয় না হতে পারেন তাহলে আমরা দোষণীয় হতে পারি না যারা মানে না অন্যদিকে যারা বিচক্ষণ পন্ডিত তারাও কথা স্বীকার করেছেন আর লাস্টে একটা কথা বলি যে স্বয়ং আইন মায়ের কেরাম যাদের যাদের মাঝভাবের অনুসরণ হচ্ছে অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদিন আহমাদ রহমুল্লাহ তারা স্বয়ং এ কথা বলে গেছেন যে যদি আমাদের ফতুয়া কোরআন সুন্নতের বিপরীত হয় তাহলে কেউ বলেছেন দেওয়ালে মেরে দাও কেউ বলেছেন যে সেটা ছুড়ে ফেলে দাও কেউ বলেছেন যে তাহলে আমার কথা গ্রহণ করবে না কারণ আমি ভুলও করতে পারি ঠিকও করতে পারি কিন্তু তার কথা গ্রহণ করতে হবে যিনি হচ্ছেন শেষ নবী মোহাম্মদ মুস্তফা তবে এটার একটি গবেষণামূলক আলোচনার প্রয়োজন আছে ইমাম সাহেবগঞ্জ তারা কি এরকম কিছু বলেছেন না বলেননি সত্যিকার অর্থে তারা এরকম কোন মাঝভাবের অনুসরণ বা নিজের অনুসরণ করতে নিশেষ করে গেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন যেটা শরীয়তের দৃষ্টিতে দোষ সেটাকে দোষ মনে করার যেটা শরীয়তের দৃষ্টিতে দোষ নয় সেটা দোষ মনে না করার তৌফিক দেন আর অহেতুক কোন মানুষকে এরকম কোন শব্দের দ্বারা অপবাদ দিয়ে তাকে সমস্যায় ফেরার অবশ্যই একটা গৃহ কাজ গুনার কাজ আল্লাহ আমাদেরকে এ থেকে দূরে রাখেন সবাইকে কোরআন শূন্যতের এবং কোরআন শূন্যতে কিছু জিনিস না পাওয়া গেলে তখন ইসলামী পন্ডিতগণ আইম্মাগণের কোথা এবং তাদের গবেষণা মানার তফিল দান করেন তামিদিন ওমা আলেন